বিসিল্ল রোহ্ন الحمد لله رب العالمين والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى اله وصحبه ما بعد فعن ابي بكر الصديق الله تعالى عنه قال يا ايها الناس انكم تقرؤون هذه الايه يا ايها الذين امنوا عليكم لا يضركم من ظالم اذا اهتديتم واني سمعت الله صلى الله عليه وسلم يقول ان الناس اذا راوا الظالما فلم ياخذوا على يديه اوشك ان يعمهم الله بعقاب من প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনরা অনেক সময় আমাদের এমন দেখা যায় যে আমাদের কিছু অপকর্মের কারণে ব্যাপক শাস্তির সম্মুখীন আমরা হতে বাধ্য হই কিন্তু সেই কাজ আমরা না করি আজকে ব্যাপারটা জেনে নিতে হবে হজরত আবু করছে পরের মর্যাদার অধিকারী তিনি বলছিলেন যে মানুষ তোমরা তো একটা আয়াত পড়ো সেই আয়াত পড়ে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে আমাদের সমস্যা কি আয়াত পড়ে উল্টে বুঝো সুরাহ একশো পাঁচ নম্বর আয়তা আল্লাহ বলেন দেখা দেুম হেমান দারগুন তোমরা অবশ্যই নিজের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবে কখনো তোমাদের ক্ষতি করতে পারবে না কেউ যদি তোমরা হেদায়তের উপর থাকো তাহলে নিজের দিকে খেয়াল করতে বলা হয়েছে অপরের দিকে না অনেকে এরকম বুঝে হ্যাঁ তিনি বললেন না এটা তোমরা উল্টা বুঝেছ বরং হেদায়তের অধীনে এটাও আছে যে তোমরা অপকর্মকারীকে সঠিকের উপর উঠাইবে সেটাও আছে। কারণ আমি রসুল আকরাম সাহা ইসলাম থেকে শুনতে পেয়েছি যে তিনি বলেন ইনান্দি ফারমিয়া খুদু আর যে যখন মানুষরা দেখে কোন জালিমকে তারপরে তাকে প্রতিরোধ না করে দেন না এই কারণে নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। নিজে ভালো করলে অন্য কেউ ক্ষতি করতে পারবে না এরকম বুঝে থাকব না এটা হবে না আপনি ভালো কিভাবে যদি আরেকজনের খারাপ কাজ দেখে তাকে প্রতিরোধ না করলেন কারণ ভালোর এটাও একটা অংশ যে আপনি হেদায়তের উপর আছেন হেদায়ত সরিয়ে চায় যে আপনি আরেকজনের খারাপ দেখলে সেটাকে আপনে প্রতিরোধ করবেন তাকে খারাপ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার হেদায়তের উপর উঠা হল না এই কারণে দিলেন না কোরআন এটা বুঝাতে চায়নি বরং এই হাদিসের সাথে মিলিয়ে বুঝতে হবে যে না মানুষকে যদি জালিমকে আপনি দেখেন জুলম করতে তাইলে তাকে অবশ্যই হাত ধরে তার এই হাতকে অবশ্যই খারাপ থেকে রক্ষা করতে হবে যদি আমরা না করি তাকে জুল করতে দেয় তাইলে ব্যাপক শাস্তি আমাদের উপর আসবে তখন আমরা কেউ রেহাই পাবনা সুতরাং যদি নিজেকে বাঁচাতে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে আর এমন সময় আমাদের অবস্থান বেড়ে যাচ্ছে আমরা যদি সেটার প্রতিকার করার চেষ্টা না করি তাইলে ব্যাপক শাস্তি আমাদের উপর এসে যাবে এবং তখন আমরা কেউ ভালোমন্দ কেউ সেখান থেকে রক্ষা পাবনা আল্লাহ জানে আমাদের সবাইকে আমাদের সমাজের মধ্যে যারা অপকর্ম করে যাচ্ছে তাদেরকে অপকর্ম থেকে ফিরিয়ে আনার হ্যাঁ কৌশলী হওয়ার তৌফিক দান করুন ওসল নবীন মহমাআ ওসহমাইন